জায়দ ই খালিদ আল জুহানি সালাতের অজুর মতো অজু করবে এবং লজ্জাস্থান ধুয়ে ফেলবে উসমান রাজা আল্লাহ বলেন আমি এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হতে শুনেছি অতপর আলী ইবনু আবু তালিব জুবায়ের ইবনুল আওয়ামা তালহা উবাই জিজ্ঞাসা করেছিলাম তারা সবাই একই জবাব দিয়েছেন আবু সালামাহ রহমতুল্লা আলাহী আবু আয়ুব রাজু আল্লাহআালাহনু হতে বর্ণনা করেন যে তিনি আবু আয়ুব রাজি আল্লাহ এ কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হতে শুনেছেন